বন্দ গুরুপদ্বন্দ্ব ভক্ত বিন্দমনি শ্রীচৈতন্য প্রভু বন্দে নীনন্দি শ্রী নন্দনন্দন বন্দে রোদ গোপীজন সামূম বৃন্দন মনোহর বংশাশ কৃপা সিনেধু ব্যবচ পতি পাবনেভাবেভ্যো নমো নচা লু লঙ্ঘপা তন্দে পরমান বৃন্দসিদে বৈ পিয়া বৈ কেশবসিপদে দেবী সব তৈ নমো ন নারায়ণ নমস্ত নরঞ্চর রম দেী সরস্বতিং ব্যাশ তথী সংকৃতনে কৃষ্ণ কথোপদেশ গৌরী পশনে গুভক্ত ভক্তি প্রমদ ধেয় সিভৃষ্ট দোহম তীর্থ শিব বিচি নাম শরণ্যামী পনুতদি বন্দে মহাপুষতে চর্তুস্তজ্জ সুপিজ্জলক্ষ্মিম ধর্মীষ্ট বচা যদগাণ্যাম মায়ামী গদিত্য শি বধা বদে মহাপুষতে চীপল্লবনকি ছটা বিসুজ কিমি গপবধু সদর্শি পূর্ণাগ্রসাগর সারমূরি সারাধি কা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ শ্রীদ্দ্বৈত গদাধর শিবা সাদি শ্রী গৌরভক্ত বৃন্দ কৃষ্ণ চৈতন্য প্রভু নিত শ্রীয়ৈত গদাধর গৌর সাদি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রে রাম রাম হরে হ আজানু লম্বিত ভুজৌ কনকিনই কবিতর কমলা বিশ্বরিজ ভর যুগ ধর্ম পালো বন্দে জগৎ প্রিয় করু করুণা ভতারু হরে কৃষ্ণদীয় পাদো পঞ্জরা অৈব মন মে বিশত মনসার প্রণ প্রয়নসময়ফওয়ি কন্থাবোধন বিধন কুতস্ত ভজন কুতোসে কৃষ্ণ তদী পাদ পজো পঞ্জরা আদমে বিশত মনসহস প্রাণ প্রয়ময় কফ বা কণ্ঠাবোধন বিধ भजनम कूतोस्ते भजनम कूतोस्ते शक्ति सिद्धांत सरस्वती गोस्वी ठाकुर बहुपात जान बद्धजीव ए चोखे भगवान के देखते पाए शिल भक्ति सिद्धान्त सरस्वती गोस्वी ठाकुर बहुपा जान बजीव बद्धअवस्थाय ये चोके भगवान के देखते पायना कंतु ता जो एक वास्तव साधु गुरु वैष्णवर कृपा लाभ करा को वास्तव साधु स्नेह लाभ कर भलि निश्चित परिमा से भगवान कृपा पे निश्चित परिमा जो से परम दयालु को साधु हन सरकम साधुर जो अपनी स्नेह पे जापा पे जा भलोबासा पे जायें भगवान ही भलोबाशा पे भगवान भक्त हृदय प्रकट विहार करें हृदय सब समय विराजमान था शिल ठाकुर नरतम श्री ठाकुर भक्तिविनो ठाकुर सबा सब कथा जो बैष्णवर आवेदन कृष्णदय यहान पामी हईबा विभिन्न पदकर्ता बैष्णवग विभिन्न भाव लिखे वैष्णवर आवेदन कृष्ण दया मय यहान पामर पति हईबें सदय य प्रमाण देखे भगवान अनंत गुण राशि তার মধ্যে সবচেয়ে জগৎকে একবারে পাগল করে দেয় সেটা হচ্ছে ভগবানের ভক্ত বাস্ফল্য গুণ শ্রীচৈতন্য মহাপ্রভুর যে প্রকট বিহার যারা দেখেছেন গৌরলীলা নবদ্বীপ ধামে পুরুষোত্তম ধামে তারা জানেন গুরুবৈষ্ণবের মুখে যারা শুনেছেন প্রভু শ্রী মুখের নিজর শ্রী মুখের উক্তি সেখানে বলে কুলিনগামবাসী সত্যরাজ খানকে বলেছিলেন আরে তোমাদের সেখানে তো ভক্তের কথা দূরের কথা সেখানে যে কুকুর থাকে সেও আমার আপন সে আমার কি পাপাত। এগুলো কোনোটাই অতিরঞ্জিত নয় এগুলো কোনোটাই কিন্তু কোন এক্সাগারেটেড কোনো ফিগার গল্প জল্পনা কল্পনা নয় আমরা সেগুলো জানি এবং সেইটি শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণে কালকে তৃতীয় স্কন্ধের ত্রয়োদশ অধ্যায় আমরা কিঞ্চিত উত্থাপন করেছিলাম সেখানে বলা হয়েছিল আশ্চর্য ব্যাপার কি শ্রুতস্বংশ নান শাশুড়ির শ্রুতস্বংশ সমস্য ননু অঞ্জসা শুরীভীর ইরিত সুরিভির ইরিত মানে গীত অর্থ কি ना तत्व गुणान शवनमुंद पदार पदारबिंद हृदय सुखे भगवान चरणारबिंद के प्रेम अवरुद्ध कर फेले हृदय ते अवरुद्ध कर रेखेन से सब महान वैष्णवगणर जदि गुणचरित्र गुण गाना है তাহলে সাধ্যায় অধ্যায় নিরুধ্যায় সুত সুতসংসাম সুচির সমস্য অনেক দিনের পরিশ্রমের ফলেতে যে সমস্ত জিনিসগুলো সংগ্রহ করার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি অনেক দিন ধরে বেদ বেদান্ত পুরাণ আদি সাধ্যায় অধ্যায় নিরুদ্ধায় শ্রবণ কীর্তন সব কিছু করার পর ননু বলছেন সুচির অনেক দিন পরিশ্রম করেও যেটা অতি সহজে পাওয়া যায় না সেটা অতি অনায়াসে পাওয়া যায় অতি সহজে পাওয়া যায় সেটা কেম বলছেন তত্তৎগুণান শবনম মুকুন্দ পদারবিন্দ হে দেশ যে সমস্ত মহাত্মাগন্ধ ভগবানের চরণারবিন্দকে হৃদয়তে অবরুদ্ধ করে রেখেছেন সেই সব সাধুগণের যদি গুণগান করা যায় চরিত্র বাস্তবভাবে হৃদয় থেকে মুখে সাধুকে দণ্ডবধ করা দণ্ডবধ মুখে যে সমস্ত দণ্ডবধ আদি এগুলো বাস্তবিক দৈন্য নয় অন্তরে বাহিরে সমব্যবহার যখন হয় সেই সময়তে সমস্ত রজ্জু অর্থাৎ হৃদয়ে সরল হয়ে যায় সেই সরল হৃদয় নিয়ে সাধুবানকে কায় মনো বাক্য তিনটের দ্বারা দণ্ডবধ কায় মনো বাক্য তিনটের দ্বারা যে দণ্ডবধ নতির বিধান আছে সেগুলো যখন বাস্তবরূপে সম্পন্ন হয় তার মধ্যে যদি তত্ত্বজিজ্ঞাসার প্রশ্ন থাকে তার কাছে জীবনকে বাঁচাবার জন্য গিয়ে থাকি সেখেতে আরও তিনটে কন্ডিশানের কথা গীতাতে ভগবান বলেছেন তৎ বৃদ্ধি প্রণিপাতেন পরিকোষ্ণেন সেবা উপদীক্ষণ তৃতি জ্ঞানম জ্ঞানী নস্তত্বদর্শী না হয় এগুলো সব কথা আছে আবার যদি গুরুবৈষ্ণবের চরণে আমি অপরাধ করে ফেলি সেক্ষেত্রে মুশকিল হয়ে যাবে কালকে আলোচনা করা হয়েছিল অতি সহজে আমি ভগবানের কাছে যেতে পারবো মহাপুরুষগণের সান্নিধ্য লাভ করলে বাক্য শোনবার অপ্রাকৃত শব্দব্রহ্ম শোনবার সুযোগ হলে ये जमन सूत तर्शन तर कृपा सबकिछ आर विपरीत भाई जदि तरण अपराध हो जाए नरके जा सोजा रस्ता आज सब चे सोजा रस्ता एटे से कल के बोले जन बोल से जा किचू लाभ कर मानूष आयु श्री यशोधरम আয়ু হো শ্রীম যশোধরম লোক হন্তংসে সর্বাণী মহদতে ক্রমহ যদি মহৎ চরণে কাউ যদি অপরাধ হয় সেই অপরাধ তাকে নরকে নিয়ে চলে যাবে এবং এত তাড়াতাড়ি নরকে যাবার আর দ্বিতীয় কোনো টিকিট পাবেন না সবচেয়ে তাড়াতাড়ি এখানে আমরা কালকে আলোচনার সঙ্গে এসেছিলাম যে মৈত্রীও ব্যাখ্যা করছেন এই সমস্ত কথা বলতে বলতে বলছেন যে সৃষ্টি প্রকরণ চালাবার চেষ্টা করছেন ব্রহ্মা কিন্তু সৃষ্টি প্রকরণ সেরকম হচ্ছে না একেবারে ব্যর্থ মনোরোধ হচ্ছে না কিন্তু সেরকম হচ্ছে না প্রথমে তো অত্যন্ত কষ্ট পেয়েছিলেন বিভিন্ন অদ্ভুত সব সৃষ্টি হচ্ছে যেগুলো কল্পনা করা যায় না ব্রহ্মাকেই মারতে আসছে আবার সেই জন্য শেষেতে ব্রহ্মা নিজের শরীর থেকে সেখানে মনু শতরূপা রূপে এ হল মনু আর শতরূপাকে আদেশ করলেন তোমরা সৃষ্টি উত্তর উত্তর বৃদ্ধি আদেশ করেছিলেন কিন্তু সেখানে মনু করলেন কোথায় সৃষ্টি করবো বলে কেন পৃথিবীতে বলে পৃথিবী নেই পৃথিবী কোথায় বললো গেল বলে রসাতলে চলে গেছে मैत्रीय परमेश मध्य तथा सन्या ग कथ मेन समन्वेषिया ब्रह्मा भेबे पाचन ना रे आमी तो पृथ्वी के ठीक जैगे छो परी तु अपांग मध्ये तथा संक्ष गाम, गाम मान पृथ्वी পৃথিবীকে যখনই ওই রকম তোলায় দেখলো রসাতলে চলে কি করে হলো এটা এই যখন তিনি চিন্তা করছেন তাহলে সৃষ্টি কি করে হবে ভগবান তা আদেশ করেছেন শ্রী যত ক্ষিতের বা ভগবান আমাকে দিয়ে সৃষ্টি করালেন আমি করলাম পৃথিবীর সৃষ্টি সব হলো কিন্তু রসাতলে চলে গেছে এখন কি করবো অথা অত্র কিং অনুষ্ঠি স্বর্গযোজিত হৃদয়দ আসাম স ঈশো বিদোধা তোমে হে ঈশ্বর আপনি এখন একটা রাস্তা করে দিন দয়া করে আপনি এখন একটা রাস্তা করে দিন অথ অত্র বলছেন অথা অত্র বলছেন এবার ভগবান আপনি একটা রাস্তা করে দিন আমি কি করবো পৃথিবীতে চলে গেছে আপনি বলেছেন সৃষ্টি করতে হবে না এইরকম ভাবে যখন তিনি মনোনিবেশ করে চিন্তা করছেন তখন অদ্ভুত একটা কাণ্ড ঘটল ইত্যাদিবরা হে অনঘ কাকে বলছেন বিদুর্য মহারাজ অনঘ এই কথা বলবার দরকার কি ছিল বলে এই কারণে দরকার যারা অত্যন্ত অভিমানী ব্যক্তি সম্পন্ন যারা দাবি করেন আমি উঁচু কুলে জন্ম আমি শ্রেষ্ঠ কিন্তু আচরণ কিছু করেন এগুলোর উত্তর দেয়া হয়েছে বিভিন্ন শাস্ত্রে আছে মহাভারতে মনুসংগীতা ভাগবতের সমস্ত জায়গায় ওভাবে তুমি বর্ণও তুমি বর্ণের অভিমান করতে পারবে তুমি একটা পৈতে ঝুলিয়ে দিলে দিয়ে বললে আমি ব্রাহ্মণের ছেলে এগুলো পাগলের উক্তিড এটা হয় না এ ধরনের বিচারের কথা বলেনি তোমাদেরকে সবাই বোকা বানাচ্ছে আমি এগুলো আলোচনা করছি ভাগবত শাস্ত্রই বলছে আর অন্য শাস্ত্রের কথা ছাড়লাম ভাগবত শাস্ত্র বলছেন বিপ্রাদ দ্বিষর গুণ যুথাত অরবিন্দ নাভ পদারবিন্দ বিমুখাত যুক্ত এক চণ্ডাল যদি হয় শপথ যদি হয় সেও তোমার থেকে অনেক শ্রেষ্ঠ তুমি পৈতৃঝুলিয়ে অভিমান করছো কিছুই নেই তোমার এইরকমভাবে সমস্ত স্বাস্থ্যের প্রমাণ আছে বিভিন্ন সংহিতাতেও প্রমাণ আছে সমস্ত যশ্ব যত লক্ষণম প্রকম পুংশ বর্ণাভিব্যঞ্জকম তদন্নত বিশ্বে তত্ত্বের নয় বা বিনির্দেশে তদ অন্যত্র দৃশ্য যেরকম যেরকম বর্ণমা আসঙ্গের বিচার শাস্তে বলা আছে সেই লক্ষণগুলো যদি সেই সেই বংশে মোটামুটি পাওয়া যায় তাহলে ঠিক আছে যদি তা না হয় তদ অন্যত্র দৃশ্যতে যদি অন্য জায়গায় দেখা যায় একটা শূদ্রের ঘরে এমন একটা ফুটফুটে ছেলে হয়েছে সম্পূর্ণ ব্রাহ্মণের মতো ছোটোবেলা থেকে সাধুসঙ্গ মন্দিরে যাবে বিষ্ণু ছাড়া চেনে না খালি সাধুসঙ্গ করবে ব্রাহ্মণের মতো চরিত্র তাহলে আগেকার দিনে নিয়ম ছিল এইরকমভাবে তার সেগ্রিগেশন হবে বোঝা গেল কী বলল এইরকমভাবে তার বর্ণ এবং আশ্রমের সেগ্রিগেশনের কথা ভগবান জানিয়েছেন এই কথা বলেননি একটা পরম্পরাক্রমে ব্রাহ্মণ আসছে তার শুদ্ধ আচার পরবর্তী তিনটে পিরিয়দ জঘন্য হয়ে গেল আচার বিচার সব শেষ মানে যা পাচ্ছে তাই করছে পশুর মতো সেক্ষেত্রে তাকে আর ব্রাহ্মণ বলবো কিন্তু সমাজের লোককে এই যে গাধা বানিয়েছে এটা আগেকার দিনে যারা বর্ণাশ্রম ব্যাপারটাকে যারা ক্ষমতাশালী লোক হাতে রেখেছিল তারা এই এই চ্যানেলটাকে করেছে তারা সার্ভাইভ করার জন্য আমরা বেঁচে থাকব চিরকাল লুটে পুটে খাব আর বোকা লোকগুলো বোঝে না এইভাবে করা হয়েছে বাস্তবে আমি এটা বললাম এখন এখানে অনঘ কারণ হল কেউ যেন অভিমান অভিমান ভরে কখনো ভেবে নেন নেন যে আমাদের বিদুর জি মহারাজ দাসী পুত্র অতএব তিনি নিচুকুল নিচু বংশ সব নিচু প্রশ্ন হলো যার ভগবত ভগবত্ত্ব জ্ঞান হয় মহাপ্রভু বলেছেন যে ভগবত তত্ত্ব উপদেষ্টা যিনি হন যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয় সেই গুরু হয় এখন প্রশ্ন হলো এই গুরুদেব যখন কাউকে দীক্ষা দেন তখন তার শুদ্রত্ব বজায় রেখে কখনও দীক্ষা দিতে পারেন না তার শুদ্রত্ব বজায় রাখবে সে পূর্বে যে যে পাপ করেছিল সেগুলো সব স্টোর হয়ে থাকলো একটা গোডাউনে আর আমি এখন দীক্ষা দিলাম মূর্খের বিচার হয় না গুরুদেবের দায়িত্ব হচ্ছে সমস্ত সেই দীক্ষা দেবেন যা সেই রকম আগুনের মতো জ্বলছেন যিনি এক এক জীব আত্মাকে ধরে তুলতে পারে। ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে যাদের সম্বন্ধে বলা আছে তারাই পারেন তারাই পারবেন দীক্ষা সবাই দেবেন না ওই জন্য বিশৃঙ্খলা সৃষ্টি হয় অপজ্ঞান যে যে মানে বিভিন্ন ধরনের অপসিদ্ধান্ত এই সমস্তগুলো ছড়িয়ে পড়ছে দুষ্ট ব্যক্তি গুন্ডা সে গুরুর কাজ করছে আমরা বলি আমি তো এই কথাও বলি ওপেনলি স্পিরিচুয়াল মাফিয়া স্পিরিচুয়াল মাফিয়া তারা এরম কথা আমি বলি আমি ভয় পাই না তো আমরা এদের থেকে আমি আমরা আশা করবো না যে ভগবানের এই অপ্রাকৃত জ্ঞানের প্রবাহ জগতে যাবে তারা খালি র্যাঙ্ক অ্যান্ড পজিশানটাকে বজায় রাখার জন্য দে ক্যান কাম ডাউন টু এনি লেভেল তারা যে কোনো লেভেলে নিবে আসতে পারবে তাদের পজিশন এবং র্যাঙ্কটাকে রক্ষা করে কিন্তু এক ভগবত ভক্ত তা নয় তুমি তাকে সম্মান দেবে না তার সত্য কথা শুনবে না সে বললো আমি চললাম বলে চলে যাবে তোমার কাছ থেকে আর কোনো দরকার নেই এখানে বিদুর মহারাজ তিনি হচ্ছেন সাক্ষাৎ মহারাজ দ্বাদশ মহাজন একজন এইজন্য অনগো বলা আছে এখন প্রশ্ন হল যে ঘটনাটা ঘটল সেটা হচ্ছে কি ইত্যাদি বরা হতিরগা নির অঙ্গুষ্ঠ পরিমাণ একটা আঙ্গুলের পরিমাণ হঠাৎ নাক থেকে ব্রহ্মার একটা বেরিয়ে এলো বরাহ তোকো তোকো মানেছে বাচ্চা বরাহের বাচ্চা এই ছোট প্রথমে দেখতে মানে ইঁদুরের মতো এইরকম ছোট্ট নাক থেকে হাঁচির সঙ্গে বেরিয়ে এলো বেরিয়ে আসার পর দেখে ওটা আস্তে সামনে দিয়ে উঠছে ওপরে ওটা আস্তে আস্তে বড় হচ্ছে আবার শিলা গণ্ড হলো গন্ড শিলা আরো বড় হলো বিশাল ব্যাপার এই বিশাল ভূতে তখন অবাক হয়ে যাচ্ছে ওটা কি হলো ব্যাপারটা ব্রহ্মা এবার চিন্তা করতে আরম্ভ করলো এটা কি ব্রহ্মা মরিচি প্রমুখই বিপ্রয়ী কুমারৈর্মুনা সহ দৃষ্টা তৎসৌকর রূপ তর্ক ইমা চিত্ত কি হল এটা ও বলছে এটা কি হল এবার তর্ক করতে করতে নিজেদের মধ্যে বলছে কি বলছেন কি মে তৎ শুকর বিরাজ সত্যম দিব্যমস্থিত অহোবতাশর্যমিত কিম এত শুকর ব্যায় কিম এত শুকর ব্যায় হ্যাঁ সপ্তম দিব্যম অবস্থিতম শুকরের আকার ধারণ করে কিম এত এটা আশ্চর্য কি হলো ব্যাপারটা না সাইয়ামে বিনিস্রিতম নাক থেকে বেরোলো তারপর আস্তে ওপরে উঠে গিয়ে বিশাল বড় হলো তারপর সেখানে গিয়ে ঘর ঘর আওয়াজ করছেন ওপরে সাধুরা তো বুঝতে দেরি লাগে না ভগবান যোগ্য পুরুষও জগর জগর জাগেন্দ্র সন্নিভ গর্জন করতে আরম্ভ করলেন তিনি হচ্ছেন যজ্ঞ পুরুষ যিনি আবির্ভাব হওয়ার ফলেতে গা যখন ঝাড়া দিয়েছিলেন তখন সেখান থেকে লোম তার যে শরীরের অপ্রাকৃত লোম ভূমিতে পড়েছিল সেখানে থেকে কুশ কাশ যেটা যোগ্য করতে লাগে কুশ এবং কাস এগুলো উৎপন্ন হয়েছে আস্তে আস্তে সমস্ত দেখে বলছেন কি করলেন ঘ্রাণ নিতে নিতে এরকম শুক্তি শুক্তি ঘ্রাণে না পৃথিবী পদবীম বৃজিং ঘন কোরোপদেশহ স্বয় স্বয়ং রঙ করাল দংস অপি অকরাল দৃভ্যাম জলের মধ্যে ঝাঁপ দিয়ে ঢুকে গেলেন যে জলের ভেতরে যেখানে আছে বরাহ ভয় বরাহ ভগবান কি জয় সেখানে গিয়ে সেখান থেকে সংয় স বেলগ্নাম স্বত্থিত সংরুরুচের সায়াম তি দ্বৈত গদয় পতন্তনী পিত তীব্র মণ্যু জগন ভগবান বরাদেব কেশাবধীত শুকরূপ জয় জগদীশ হরে জয় জগদীশ হরে কে বলেছেন জয় পৃথিবীর কে তিনি দাঁতের দ্বারা তুলছেন সেই সময় এক বিশাল দৈত্য এসে কথা নিয়ে আক্রমণ করছে ভগবানী আমাদেরকে ব্রহ্মা দিয়েছে আমাদের কোথায় নিয়ে এটা কে এটা তুমি কে কোথা থেকে এটা এলো এই ভাবে তার সঙ্গে তক করতে আরম্ভ করল এবার প্রশ্ন হলো এই যে বরাহ দুই রকম অবতার হয়েছে দুপ্রকার এখানে আবেশে বর্ণনা করতে করতে সুখদেব গোস্বামী যে বর্ণনা করছেন মৈত্রী ঋষি বলছেন এই সমস্ত যা কিছু এই যে মূল যে কথনটা আছে এটাতে তারা বরাহদেবের যে শ্বেত বরাহ এবং তারপরে কৃষ্ণ বরাহ দুই রকম অবতার স্বয়ংভব মন্তর আবির্ভুব বরাহদেব নীলবর্ণ ছিলেন এই স্বয়ং মন্দন্তর আবির্ভূত বড়দেব শ্বেদবর্ণ চাকুস মন্দ আবির্ভূত বড়দেব বলছেন নীলবর্ণ ডিপ মানে একেবারে কুচকুচে নীল কালোর মতো মনে হচ্ছে এরকম এবার সেখানে হলো কি ঋষি মুিরা সব তাকে স্তব করতে আরম্ভ করলেন কিন্তু একটা কথা বলে রাখলেন যে একটা দৈত্য বিশাল সে গদা যে সে আক্রমণ করতে আরম্ভ করলো বিশাল তাকে এ কোথায় নিয়ে যাচ্ছ এরা আমাদের আমাদের দিয়েছে ব্রহ্মা কোথায় আক্রমণ করলেন হলো এই যে এখন প্রশ্ন করছেন সুখদেব গোস্বামী উত্তর দেবেন এর মধ্যে প্রশ্ন এসেছিল সুকুবাচ যে নিষম্য কৌস কৌসা রবীন্ন অপবর্ণিতম হরে হে কথায়াম বলছেন কারণ সুকরাত্মা না হনসচ্ছতম উদ্যুতাঞ্জলির নীপ্তর বিদুর কোন কথাটা আগে হয়েছিল সেটা তো কেউ লিঙ্ক রাখতে পারছে না বলে যে যখন এই যে মুনির কথাটা হয়েছিল মৈত্রমণি বিদুর হচ্ছে না সুখদেব গোস্বামীর কথাটা তো পরে হয়েছে বোঝা গেল না কথাটা মৈত্রমুনি এই কথাগুলো বলছেন সেই কথাগুলোই সুখদেব গোস্বামী সেই ভাগবতত্বটাকে তুলে ধরছেন বোঝায় গেল কী বললাম যখন ভগবান অন্তর্ধান করলেন উদ্ধবজি কাঁদ্যে কাঁদে চলে যাচ্ছেন তার সঙ্গে বিদুর জি মহারাজে দেখা হলো মৈত্রমুনি বিদুর মুনি উদ্ধবজি মহারাজের সঙ্গে এক সঙ্গে ভগবানের শ্রীমুখে কথা শুনেছিলেন এরকম কথা কালকে বলা হয়েছে সেই মৈত্রীমণির কাছে এবার বিদুর জি এবার ভাগবত্ব উপদেশ পাচ্ছেন বর্তমানে যে কথাটা চলছে বিদুর মহারাজ প্রথমে উদ্ধবজির কাছে কিছু কথা শুনলে তারপর বললেন আমি আর সহ্য করতে পারছি তুমি ওনার কাছে শুনবি চলে গেলে সেই কথাটা এখন চলছে সেইটা সুখদেব গোস্বামী পরে পরীক্ষিত মহারাজকে বলেছিলেন বোঝা গেল কি বললাম তা এখানে সুকুবাচ সুখদেব গোস্বামী বলছেন যে এইভাবে যে কারণ সুকর বরাহরূপী ভগবানের কথা যা বর্ণনা করলেন তা শুনে বিদুর তৃপ্তি করছেন বলে কি করে হলো আর এই দৈত্যটা এবার করতে গিয়ে হঠাৎ এই দৈত্যটা কে হঠাৎ মাত্র ভগবানের কাছে গিয়ে তখন এবার বিদুর জি যখন এসব প্রশ্ন করছেন তখন মৈত্রী বলতে বাধ্য হল মৈত্রী বলছেন যে কি বলবো যে দ্বিতির দাক্ষায়নি হ্যাঁ খত্যম মারিসম কস্যপম পতিমে দ্বিতীয় দ্বিতীয় হচ্ছে এই দাক্ষায়ণীর দাক্ষায়ণী দ্বিতির দাক্ষায়ণী দক্ষের কন্যা দক্ষের কন্যা হলে দাক্ষায়ণী হয় দক্ষের একটা কন্যা ছিল না অনেকগুলো কন্যা এক একজনকে শঙ্কর ভগবানকে একটা দিয়েছিলেন ব্রহ্মের কথাতে তার নামই সতী তিনি দেহ ছেড়েছিলেন চতুষ্ক চতুর্থ আমরা আলোচনা করেছিলাম কার্তিক মাসে বিস্তৃতভাবে এই মাসে আর বোধহয় হবে না আমাকে ঝাঁপ মেরে চলে যেতাম আজকেই বোধ হয় তৃতীয় স্কন্ধ শেষ করতো তা দ্বিতীর দাকসায়ানই ক্ষত্র ক্ষত্র কাকে বলছে ওই বিদুজি মহারাজকে কশ্যপ কশ্যপের সঙ্গে বিবাহ দিয়েছিল দ্বিতীয় দ্বিতীয় এই যে দ্বিতি হঠাৎ সন্ধ্যেবেলা তার অত্যন্ত শরীরের অসস্তি ভাব দেখা সে স্বামীকে এসে ধরল অসহ্য সে পাচ্ছে না দ্বিতি পাগল হয়ে গেছেন পারছেন না ভগবানের ইচ্ছা এগুলো সব কোনো জগতের কোনো নোংরা বিষয় নয় দোনতি দীনা বিক্রম রম্ভা বিতঙ্গবাদ এমনভাবে আমাকে আক্রমণ করেছে কাম আমি আর সহ্য করতে পারছি না পতি দেবতা বললেন এই তো সালে আমি রয়েছি আমার সংসার জীবনের তো তুমি ভারজা অর্ধাঙ্গিনী এবং সংসার কি করে হয় এভাবেই তো হয় আমি তো সংসারে যে যে ধর্মার্থ কাম মূর্খ দহন হয় সে স্ত্রী ছাড়া হয় না আর স্ত্রীকেই গৃহিণী বলা হয় দেবী আমি তোমার আদেশ নিশ্চয়ই পালন করু কিন্তু এখন তো আমি যোগ্য করছি শেষ বেলা শেষবেলা বেলা একটু অপেক্ষা করো ক্ষণকাল অপেক্ষা করো অপেক্ষা করলে আমি আমি দেখছি কি করা যায় কিন্তু দ্বিতীয় ভগবত ইচ্ছায় কী হল সহ্য করতে পারছেন না তখন আমাদের কসব ঋষি চিন্তা করলেন এ বোধ হয় ভগবানের কত কেন তারা ভগবান ভক্ত তারা সমস্ত বিষয়ে ভগবানের কোন উদ্দেশ্য বুঝতে পারে তিনি বুঝতে পারলেন এই নিশ্চয়ই এরম হতে পারে না আমার তো কোনো বিঘ্ন আদি হয় না আজকে এরকম হচ্ছে কেন নিশ্চয়ই তাহলে ভগবানের কোনো উদ্দেশ্য আছে জানতে পারলে ঠিক আছে তিনি তালে তার বাসনা পূর্ণ করলেন কিন্তু বাসনা পূর্ণ করার পরেতেই এবার দ্বিতিক কাঁদতে আরম্ভ করলেন স্বামীর কাছে বলা আমি বড় অন্যায় করলাম আপনার আদেশ পালন করলাম না আর কসবজি জলে নেমে গেলেন পবিত্র নদীতে নেমে গিয়ে নিষ্কল ভগবানের চিন্তা করতে থাকলে সম্পূর্ণ স্নান করে আচমন করে ভগবানের চিন্তা করে বাস্তবিক পক্ষে আগুনের মতো জ্বলন্ত যেসব ঋষিরা আছেন মনী তাদের কোনো পাপ স্পর্শ করে না তারা জ্বলন্ত আগুন যেমন জ্বলন্ত আগুনে যা দেবে ছাই হয়ে যাবে মনে করো না একটা পাপ করে ফেলল ভগবত ইচ্ছায় এইসব তাদের স্পর্শ করে না সঙ্গে সঙ্গে গিয়ে জলে স্নান করে পবিত্র পবিত্রভাবে ভগবানের চিন্তান করতে থাকলেন এবং যখন দেবী এসে কাঁদে আরম্ভ করলেন তো বললেন যে তোমাকে তো আমার আর কিছু করার নেই জেনে রাখো এসা ঘোড় তেলা ঘোরা নাম ঘোর দর্শনা ভূতানি ভূতানি, ভূতে সানু চরন্ত ভূতরাট ভূতনাথ জী মহারাজ শঙ্কর ভগবান তোমার তো ডেওর হয় এই সময় কিন্তু তিনি ঘোড়েন আর সেই সময় তো তার সঙ্গে তার ভূত পেত পিস সব তার সঙ্গে থাকে আর এই সময়ে তিনি কোনো অপবিত্র কোনো কিছু সহ্য করতে পারেন না তিনি যেমন অতি তাড়াতাড়ি সন্তুষ্ট হন তেমন যে আশুতোষ আবার রেগেও যাবেন রেগে যেতে পারেন শশান চক্রানীল ধুল ধূম্র বিকেরণ বিদ্যত জটা কলাপ শশান চক্রানী ল ধূম্র বিকেরণ বিদ্দ্যত জটা কলাপ দেব গুন্ঠামুক দেবস্ত্রিভী বশী দেবরস্তে তার কিন্তু চোখ চারি জায়গায় আছে তুমি যদি গোপনে চার দেওয়ালের অন্তরে তুমি যদি কোনো অন্যায় করো তুমি মূর্খ হলে তুমি জানতে পার। তুমি জানো না দিক দেবতারা আছে শঙ্করের চারিদিকে চোখ আছে সমস্ত দিক দেবতা সব এরা দেখতে পায় বায়ু সব দেখতে পান সূর্য সাক্ষী আছেন একটা অন্যায় করবে চার দিয়ে মধ্যে গলা টিপে তোমাকে শেষ করবে পরে বুঝতে পারবে তখন অন্যায় করো না ভজন কম বেশি করো অপরাধ করো না ভাই এ হলো কথা এইভাবে যখন হয়ে গেল ঘটনা তখন বলছেন কিছু করার নেই তবে তোমার এই যে জঠর অর্থাৎ গর্ভ উৎপন্ন হবে দ্বিতীয় এসে তো কাঁদছেন আমার গর্ভ যেন নষ্ট না হয় রুদ্রের সাপেতে সেই জন্য দ্বিতীয় তো কাঁদতে আরম্ভ করল নমর মহতে দেব গ্রায় সন প্রসিদতাম ভাম ভগবান ওরু উরু অনুগ্রহ মানে অনেক বেশি অনুগ্রহ যিনি সন প্রসিরতম ভাম ভগবানুরগ্রহ বেদসাপন কাম্প্রী নাম দেব সতীপতিহী স্ত্রী জাতি এমনিতেই দুর্বল তিনি যেন ক্ষমা করেন তিনি যেন কোন অপরাধ নেন না এইভাবে কাঁদছেন কসব বলছেন কশ্যপের কাছে এসে পায়ে হচ্ছে কশ্যপ বলছে তো কিছু করার নেই मार्मे तुम्हार फल तुम्हें भुगते जेदी तुम्हार श्रीमुखे एक कृष्णन वास्तव कृष्णन से दिन तुम्हारा सब पाप तुम धुए जा नामाभ नामाभे पापुए जाए नामाभराध नामा पाप जाए ना नाम चरण तुम्हें अपराध को नाम कर সেটা নামাভাস কাটাতে পারবে না বোঝা গেল কি বলবে কিন্তু এমনি তোমার পাপ রাশি এগুলো তো নামাভাসে চলে যায় নামাভাসটাকে কাজে লাগাবো রোজ নাম করব রোজ পাপ করব আমি গোপনে ব্য করলাম ওই যে নাম তো করছি ব্যাস ও পাচণ্ড হয়ে যাবে প্রাচন্ড হয়ে যাবে ওর জন্মজন্ম ধরে ওর কোনো কিনারা পাওয়া যাবে না নামপ্রভু হল স করুন তিনি যে কর্ম করবে সে কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে অবশ্যমে ভোক্তব কৃতম কর্ম শুভাশুভ যে শুভাশুভ কর্ম তুমি করবে তার ফল তোমাকে যদ্ভা যদ্াৎনিষ্ঠা বিনা সময় বিনা ভোগ অপইতি নাম সফুণে নে পারদ কমে বিভেদ বেদে এই কথাই বলছে বিরৌ বিশেষ বিশেষ রূপে না রৌতি চিৎকার করে বলছে এই কথা বলছেন এত প্রার্থনা করার পরও কাসু বললেন আমার তো কিছু করার নেই এ সময় যে পাপ হয়েছে এটার ফল তোমাকে ভোগ করতে হবে তাই জন্য তোমার এই জঠর যুদ্ধ হবে এই জঠরাধমৌ অধম জঠর উৎপন্ন হবে এবং সমস্ত জগৎকে একেবারে কফাবে জালিয়ে পুড়িয়ে মারবে চালি পড়ে মারবে বলে কিছু করার বলে পায়ে ধরে কাঁদতে আরম্ভ করল কিছু তো করার নেই এ হবেই তবে এত প্রার্থনা করার পর বলে ঠিক আছে তাদের ঘরে একটা সন্তান জন্মাবে সে জগৎকে পাবন করে পবিত্র করে দেবে সে কেমন হবে বলছে সে ভগবানের নিযজন হবে এবং পুরো বংশকে উদ্ধার করতে পারে ভগবান নৃসিংহদেব নিজেও বলেছে একুশ পিড়ি উদ্ধার করবে সব প্রহারাজের কথাই ভবিষ্যৎবাণী করছে সবই মহতা মহাত্মানুভব মহত ব্যক্তিদের মধ্যেও তিনি মহতত্তম আর মহতোত্তম আরবৃদ্ধা অনুভাবিতা নিবেশ বৈকুণ্ঠ হিম বিহা সতী বলছেন তার প্রভাব মহৎ লোকদের মধ্যে অতিশয় মহৎ হইবে সে প্রবৃদ্ধ ভক্তি দ্বারা সংশোধিত চিত্তে ভগবান হরিকে সংস্থাপন পূর্বক देहा देहादि अभिमान पर्याग कर जगत के जगत के उधार कर जगत तार उत्थन कर संग संगे मंगल हो नृसिदेव प्रतिज्ञा नृसिहदेव श्रीमुखे बाणी प्रह्लाद के प्रहलदाचरणकाले कर्म प्रमोचांचरणकाले তোমার আমার আমার এই যে কথা এই যেই স্মরণ করবে তো আঞ্চমাঞ্চ স্মরণ কালে কর্মবন্ধাত কর্মবন্ধন থেকে সব সঙ্গে তার নিবৃত্তি হয়ে যায় নৃসিংহ ভগবান নিজের মুখের মুখের উক্তি সেরা কিরম হবে কশ্যবজি দ্বিতিকে বলছেন অলম্পট হো শীল ধর গুণাকর হৃষ্ট পরার্ধ ব্যথিত দুঃখিতে অপরের দুঃখ সহ্য করতে পারেন অলম্পট হো শীল ধরো গুণাকর হৃষ্ট হো পরার্ধ ব্যথিত দুঃখিতে সু আর অভূত সত্যুর সত্তর জগত হো সৌকার बोच नईद नईदा घी कम तापमी अलम पट शील जो गुणा बलि सब इन मध्य गुणा करो गुणेरा करो हृष्ट सर्वदाय प्रसन्न आत्मा न सचित न कंखी और बोचन पर दुखे तो सर्वदा व्यथित हो तुम जन्मे तुम्हारे नाती है এখন কিছু করার নেই দুজন যে জন্মাবে যে জগৎকে জালিয়ে পুড়িয়ে খাবে সমস্ত জগৎ জগৎকে একেবারে চালাতন করে শেষ করে দেবে তবে হ্যাঁ একটা কথা শোনো তোমার এইটাই একেবারে হোপলেস নয় কেসটা কিছুটা সেটা কী তোমার এই জঠরাধম এই দুজনেই ভগবানের হাতে মরবে বল তা জাগ মাচা গেছে অন্তত তো ভগবানের হাতে মরবে ব্রহ্মসাপে যেন মরে না দ্বিতীয় কান্না ছিল দ্বিতীয় ভয় ছিল যদি ব্রহ্মসাপে মরে তো গেল উদ্ধার নেই তো এইটা শুনে মনে শান্তি হলো যাক ভগবানের হাতে দেহ ছাড়বে ঠিক আছে আর কি করব হয়ে গেছে কি এইবার এখন মৈত্রী ঋষি বলছেন পঞ্চদশ অধ্যায় যে মৈত্রবাচ প্রজা প্রজাপত্তহী তত্ত্বেয় পরতেহ ন দ্বিতিহি দধার বর্ষানী শতম শঙ্কমা সুরার সুরার্দনাথ আরে সুর দেবতাদেরকে সব লোকদেরকে অত্যাচার করবে জেনে দ্বিতির ক্ষমতা ছিল দ্বিতীয় একশো বছর দিব্য একশো বছর এই গর্বকে ধরে রেখেছে আরে একশো বছরকে ধারণ করতে হ্যাঁ ও ক্ষমতা ছিল খালি শঙ্কা বাচ্চে আবির্ভাব হবে আবার জগৎকে জ্বালাবে কিন্তু সে তো আর কিছু করার নেই তো তাকে তো আবির্ভাব হবে হ্যাঁ কিন্তু দ্বিতির গর্ভ যখন রয়েছে দ্বিতির গর্ভটা এত তেজময় হয়েছে সূর্যের আলোটাকে নিষ্পব করে সূর্য পাওয়ার পাচ্ছে না সূর্যের শক্তি পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে এরকম অবস্থা সবাই মিলে গেলে তাহলে আরম্ভ করলে কি বললে হলো রে বাবা সূর্যের তেজ নিষ্প হয়ে যাচ্ছে হল কি। কারণ আমরা কারণ বুঝতে পারছি না চলো এবার ব্রহ্মার কাছে গিয়ে কান্নাকাজি করে ব্রহ্মাকে বললেন আপনার চরণের নিবেদন আমাদের কি হল যে সূর্য নিষ্প্রভ হয়ে যাচ্ছে চন্দ্রমা ভয় পাচ্ছে চারিদিকে একটা কম্পমান অবস্থা কি ব্যাপার ব্রহ্মা তখন বললেন চিন্তার কিছু নেই যাও উপযুক্ত সময় ব্যবস্থা এটা হচ্ছে দ্বিতীয় গর্ভ সেই গর্ভতে দুজন আছে দৈত্য জন্মাবে তাদের এমনই শক্তি তাই যার গর্বে রয়েছে সেই শক্তি তাই যে প্রভাবেতে সব নিষ্প্রভ হয়ে যাচ্ছে নক্ষত্র গ্রহ তারা কাঁপতে থাকছে ওপরে চন্দ্রমার শক্তি চলে যাচ্ছে চন্দ্রমা সেই আলো দিতে পারছেন আর সূর্য ভয় পাচ্ছে সূর্য আলো দিয়ে নিষ্প্রব হয়ে যাচ্ছে এই অবস্থা এই অবস্থায় কি করা যায় বলছেন কি করবে বলছেন তালে এস ব্রহ্মা বলছেন এস দেব দ্বিতের গর্ভ ওজহ কশ্যপ্যাম অর্পিতম কশ্যপ এই এই তেজটা যে দ্বিতীয় গর্ভেতে সঞ্চারিত করেছে কশ্যপ সাধারণ কেউ নাই কশ্যপের এই বীর্য এই দ্বিতীয় গর্ভে রয়েছে ওজহ ও শক্তি পাওয়ার আর এই সমস্ত দিকের যে প্রভাব প্রভাব এই যে প্রভা এই সূর্য চন্দ্র যে প্রভাব সব নিষ্প্রভ ওই আগুনের মতো জ্বলছে ভেতর গর্ভ এরকম এত তেজ এবার প্রশ্ন হল মৈত্রীবাচ সপ্রহস্য মহাবাহ ভগবান ছব্দগোচর এই প্রত্যাচাত্মান প্রণয়ন হ্যাঁ রুচিরয়া গিরা এইভাবে যখন জানতে পারল তখন প্রশ্ন হল যে এই গর্ভ যে হলো এই যে দুজন দৈত্য এদের পূর্ব ইতিহাস কি করে হলো এইরকম তো হওয়ার কথা কতই তো গর্ব হচ্ছে দেব দেবী সবার গর্ভই তো জন্মাচ্ছে কেউ না কেউ দৈত্যদেরও সন্তানাদি হচ্ছে এইরকম তো হয় না এটা কে ব্রহ্মা তখন সব ঘটনা বলতে আরম্ভ করলেন মনসা মে সোতা যুস্ম পূর্বজা সনকা দো চেরুর বিহা লোকাত লোকেসু বিগত স্প্রেহা মানসা মেসতা আমার মানসপুত্র ছিল সনক আদি হ্যাঁ চারজন যে সনৎ এরা আমার মানসপুত্র এরা বিভিন্ন জায়গায় যেতে পারে এদের ভজনের এমনই বল এদের গতি কেউ আটকাতে পারে না যেখানে ইচ্ছে সেখানে চলে যাবে তয় একদা ভগবত তাদের সাময় হলো কি বৈকুণ্ঠ পুরুষ তারা প্রশ্ন করবে বোকালকুরু জানবে না প্রথম কথা হলো তারা ব্রহ্মভূত প্রসন্ন আত্মা হঠাৎ সনগাদিরোধী কি করে গেল বৈকুণ্ঠ তো যেতে পারে না এর অনেক উত্তর আছে সমস্ত এগুলো শুনতে গেলে এক একটা করে অধ্যায় এক এক মাস আলোচনা হবে এইসব রসিক ব্যক্তি কই জগতে সে রসিক ব্যক্তিরা আলোচনা করে চৈতন্য মহাপ্রভু যখন গদাধর পণ্ডিতের গদাধর একটু আমাকে বলো প্রহ্লাদ চরিত্র বলো ধুবচরিত্র বলো আর পুনঃ পুনঃশ্রবন করছেন আর গদাধর পণ্ডিত প্রত্যেকটা শব্দের ব্যাখ্যা করছেন মহারাজ যারা ভাগবত রসিক তারা এভাবে হরিকথা বলতে পার চান না তাদের কষ্ট লাগে ওই জন্য তারা ভাগবত সপ্তাহ করতে চায় ভাগবত সপ্তাহ করলে কোটি কোটি টাকা আসবে বেরোলে কোটি কোটি টাকা আসবে টাকা কোথায় রাখবে কিন্তু ওই টাকা দিয়ে কি করবে বক্তিম ঠাকুর তো আমায় আদেশ করেননি যেখানে বিন্দুমাত্র মৎসরতা থাকবে সেখানে আমি হরিগত আলোচনা করি সঙ্গে সঙ্গে উঠে চলে বললেও না কোটি টাকা আমার টাকা কিছু চাই না এই হলো ভক্তির বিষয় সেখানে বলছেন যে এইভাবে গেল কিন্তু এখানে কথা হলো এসকাদ ঋষি ব্রহ্মার মুখেতে ভগবানের অনেক গুণগান শুনেছে শুনে তাদের ভক্তি উৎপন্ন হয়েছে তাই তারা বৈকুণ্ঠে গেছে বোঝা গেল এ অনেক সিদ্ধান্ত আছে এখন আলোচনা হবে না এসব তাই এখানেই যখন গেছেন সেখানে সেখানে বসন্তী যত্ত পুরুষ আহা সারেবে বৈকুণ্ঠ মর সেখানে গেছেন বৈকুণ্ঠে কোন তো সাধারণ কেউ নেই সব চতুর্ভু হোক চা চতুর্ভু মূর্তি ভগবানের সাচুর্য পেয়েছেন তো সব সেবা করছেন সেখানে গেছেন সেখানে গিয়ে এবার যেই এক একটা করে গেট এক একটা করে দাঁড় আছে সেই গেটগুলো পার হয়ে যাচ্ছে। চারটে ছোট্ট ছোট্ট নাঙ্গা বাবা ল্যাংটো বাবা চারটে পাঁচ বছরের বাচ্চা টুক করে হাটচেয়ার ঢুকে যাচ্ছে একটা করে গেটে কাউকে ফরোয়া করে না সোজায় ঢুকে যাচ্ছে আনন্দে ওই চারজন আর তারপরে যখন একটা গেটে গেছে সেস বাইর সেই গেটে যাওয়ার সঙ্গে সেখানে দাঁড়িয়ে কোথায় যাচ্ছ দিয়ে তাকায় আর কি কী বলবে আমাদেরকে কী বলবে সোজা ঢুকতে যাচ্ছে ব্রহ্ম যা প্রশান্ত সবসময় আনন্দময় এই বেত্র নিয়ে এরকম যে দেখিয়েছে চোখ লাল করে তখনই ওরা ভগবানের ইচ্ছায় তাদের তো কোনো ক্রোধ হয় না হ্যাঁ তখন তাহলে বলে সেখানে কি হল বৈকুণ্ঠের বিভিন্ন বর্ণনা দেওয়া আছে অপূর্ব এইসব করতে গেলে তো বিশাল সময় লাগবে হ্যাঁ তো সেখানে বৈকুণ্ঠের বিভিন্ন রূপ দেখছেন অপূর্ব অপূর্ব সব অপূর্ব বর্ণনা সেসব মানে কল্পনা করা যায় না হ্যাঁ তারপরে এইসব করার পর যখন ঢুকছেন তখন সেখানে সর্বত্র বলছেন দাঁড়িয়ে তয়োর হ্যাঁ এখানে বলছেন দাঁড়িয়ে তয়োর নির্বিশুর হ্যাঁ अपृष्ट पूर्वा पुरोट बजर कपाटी कह सर्वे सदृष्टी अबिहता एखे पूर्वपूर्व दर गई गप्तम कक्षाएं जखे प्रवेश करणिगण के पाँच बचर बालक गाए कोपल नहीं ল্যাংটো বাবা সেখানে সেখানে বেত্রাদি প্রদর্শন করে তাদেরকে নিবারণ করা করার চেষ্টা করছে লালচোক দেখিয়ে আর এতে প্রথম কথা হলো বৈকুণ্ঠ যেখানে বৈকুণ্ঠ বৈকুণ্ঠ কথার মানে কী কথার অর্থ কী সেখানে তো কুণ্ঠা ধর্ম নেই শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সুন্দর সুন্দরভাবে বলছেন এই জগৎটা হলো কোনঠা ধর্মে অবস্থিত কোনটা হেজিটেশন ইন ইন ইচ অ্যান্ড এভরি স্টেপ তোমার কোনটা ধর্ম আছে তুমি স্বামীর সঙ্গে স্ত্রী কথা বলে একটু চেপে কথা বলবে বলবে না ছেলের সঙ্গে বাবা কথা বলে একটু রিজার্ভ করে বলবে সব চেপে রেখেছে অনেক কিছু ঘটছে বলবে না এই জগৎটাকে বলে কুন্ঠা ধর্মে অবস্থিত এই জগতে কেউ পরিষ্কার হতে পারে না একমাত্র গুরু বৈষ্ণব ছাড়া যাদের হৃদয় পরিষ্কার সর্বদা জামুখে বলবে হৃদয় বলবে বাকি লোক তা নয় এই জন্য এইটাকে বলা হয় কুণ্ঠা ধর্মে অবস্থিত স্বকুণ্ঠ জগৎ আর ওইটা হলো বই বই বিগত কুণ্ঠ জগৎ বৈকুণ্ঠ জগৎ বোঝা গেল কি বলা হল এখন এই বৈকুণ্ঠ জগতে এই যে দারপাল দুজন জয় বিজয় এরা কেন হঠাৎ কুণ্ঠা ধর্মে আকৃষ্ট হলো আর তুমি জানো না বৈকুণ্ঠকে সাধারণ ব্যক্তি আসতে পারে আর পাঁচ বছরে ল্যাংটোবালকি হোক না তোমার তো এটা বুঝি যে বোঝা উচিত ছিল যে বৈকুণ্ঠে সাধারণ কেউ আসতে পারে নিশ্চয়ই এরা তাহলে কেউ হবে হঠাৎ তুমি এদেরকে বেদ বেদ দেখালে কেন জানো এরা কে তোমার বাবা বাবা বাবা বাবা তার বাবা তার বাবা পুরা আদি ব্রহ্মার একেবারে প্রথম মানুষ পুত্র এত বয়স তাদের দেখতে পাঁচ বছরের বালক। আর তাদেরকে তুমি বেদ দেখাচ্ছ এই কথাটাই এবার বলেছিলেন বে যে এইভাবে যখন সে তাদের কাছে এভাবে বললেন তখন তাদের মনোয়ে উঁচু মনে এই যে চারজন যে মুনি চতুর্সন তারা বললেন কি কথা হলো হ্যাঁ তোমাদের এই বৈকুণ্ঠের মধ্যে এই করতে। তোমাদের বৈকুণ্ঠের মধ্যে এই যে ভীষম স্বভাব তোমাদের কুণ্ঠা ধর্ম এটা করতে গেল হ্যাঁ আমরা তো বুঝতে পাচ্ছি না তসমিন প্রশান্ত পুরুষে গত বিগ্রহে বাং কো বা উহ কই পরিসংখ্যনীয় এই বৈকুণ্ঠ বিমল জায়গা এখানে তোমাদের হৃদয় অর্থাৎ এই এই সংকায়লো কি করতে কিছু অনিষ্ট হয়ে উৎপন্ন হয়ে বলল। বৈকুণ্ঠ হৃদয় কোনো অনিষ্ট পারে কোথা থেকে এই বুদ্ধিগুলো হলো এই প্রশ্নও স্বাভাবিক কথা আর আমাদেরও প্রশ্ন যাচ্ছে সত্যি তো তাই এটাই বা কেন হলো এরা হওয়া তো ছিল না তা তখন কি হলো तक एखने आदर असह्य व्यवहार देखे तरह के सांप दिए दिल जात सूर्य नहीं प्राप्त होभिस दिल की हल तक पश्चान जबय सुरिंगण किंग বুৎপাদিত হি উদরভেদ এ ভয় যত অশ্ব এই উদরভেদকারী যে ভয় উদরভেদকারী তোমার পেটের জন্য অন্ন জোগাড় হয়েছে আরেকজন এসে গেলে বলে আমার পেটে কম হবে অন্নটা দিয়ে দেওয়া হয় এগুলো উদরভেদ বলে উদরভেদ বোঝা গেল উদরভেদ এর উদরটা আলাদা আমার উদর হতা আমার পেটটা হলে আমার ভরে এটা আমার বাচ্চা ওটা অন্যের বাচ্চা ও খুদায় মরে যাক এইগুলো সব ভাবনা উদরভেদ এই জন্য বলছেন এখানে যে এই উদরভেদ ভয় এটা তোমাদের এলো থেকে তাই যাই হোক এখন সেখানে সে অভিশাপ দিয়ে দিল যাও এবার তোমাদের পতন হলো এবার তোমরা অসুর জন্যই প্রাপ্ত এবার ওরা পায়ে হচ্ছে ক্ষমা করুন আমাদের যা হয়ে গেছে ভুল হয়ে গেছে আর ভুলটা হলো কি করে ভুলতো বৈকুণ্ঠে তো ভুল হয় না বলে এটি তো কথা বৈকুণ্ঠে তো কোনো ভুল হয় না কিন্তু ভুল হলো কেন বলে এটা ভগবান নিজের স্বীকার করেছেন যখন ওদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে তখন ভগবান তাড়াতাড়ি করে ওখান থেকে লক্ষ্মীদেবীকে নিয়ে ছুটে চলে আসছেন বাইরে এই গণ্ডগোল হচ্ছে কি ব্যাপার বাইরে ছুটে আসছেন বনমালা দুলছে চারিদিকে ভ্রমরা এরকম গুনগুন করে বেড়াচ্ছে আর চতুর্শন এরকম দেখি আহ আমাদের চোখের আজকে আনন্দ উৎসব হয়ে গেল এই রূপ সঙ্গে সঙ্গে ভগবান আসছেন শ্রী লক্ষ্মী দেবীর সম্মুখে বল বাহ আনন্দ হয়েছে ভগবান যে এসে দেখা দিলে অপূর্ব হয় তাকিয়ে রয়েছেন তারপরে ভগবান এসে বলছেন ওদের ঝগড়াঝাঁটি যা হচ্ছে এই ঝগড়া মানে তো পায়ে হচ্ছে যা হয়ে ভুল হয়ে গেছে এবার আসার পর বলছেন ভগবানের কাছে এই চতুর্শন এবার আফসোস করছেন আমায় ক্ষমা করুন আমরা তো ওইখানে আমাদের একটু রাগ হলো হয়ে গিয়ে এদেরকে অভিশাপ দিয়ে দিয়েছি ভগবান বলছেন আমার এটা অনুমোদিত আমি অনুমোদন করেছি তাই জন্যই অভিশাপটা আপনারা দিয়েছেন আমার কিছু অভীষ্ট আছে আমি কিছু লীলা করব এই অভীষ্ট পুরাণের জন্যই আমি এই অবস্থাটা করেছি এইভাবে কথোপকথন হল আর এই দুজন কি হল এতো তো চলে গেল আস্তে আস্তে ভগবৎ থাকলে তো হবে না বলছেন ভূয়াদী দণ্ড হরে তো সুরহেল বলছেন এখানে যা হোক দ্বারপাল গান মুনিদের চরণে পুতিত হয়ে এভাবে প্রার্থনা করলে এ স্থলে আমাদের দণ্ডই হোক দণ্ডে ঈশ্বর কর্মরূপে অশেষ পাপের ক্ষয়ে আমরা অবশ্য নিষ্পাপ হব কিন্তু নিবেদন এই যে আমরা অধমাধম রুড়ো জনিত ভ্রমণ করে বেরোলো আমাদের করুণা নিমিত্ত কৃপালেস আমাদের যেন ভগবানের স্মরণ প্রতিবন্ধক মোহ উপস্থিত না হয় যে কোনোভাবে আমাদের যেন স্মরণটা থাকে আমরা ভগবানের প্রতিকূল আচরণ যদি করি করেছেন ভগবান বলেছেন যদি তুমি প্রতিকূল আচরণের দ্বারাই এই জগৎ থেকে চলে আসতে চাও তাহলে তাড়াতাড়ি আসতে পারবে তিন জন্মে আর যদি অনুকূল করতে সাজ্য কোনটা করবো আমরা তাড়াতাড়ি আসতে আছে তাহলে প্রতিকূলভাবে আমাকে ভাব ভাবনা করবে সব সময় আমার প্রতিকূল ভাবনা করবে আমিও গিয়ে ওখানে যুদ্ধরস আসে আস্বাদন করবেন ভগবান ভগবান বদ্ধজীবের সঙ্গে যুদ্ধরস আস্বাদন করতে পারেন না তার বীররস আস্বাদনের ইচ্ছা হয়েছিল এখন তিনি এই জগতে এদেরকে পাঠিয়ে বিভিন্ন জগতে এক কাজে করেন প্রভু কার্য প্রচুর কাজ একসঙ্গে করেন এক হচ্ছে জগৎকে উদ্ধার করে নিজে যাবেন বিভিন্ন লোকদের দর্শন দেবেন লীলা স্থাপন করবেন যে লীলাটা থাকবে সেগুলোকে শুনবে তারপর সেই ওষুধগুলোকে আবার কিফা করে নিজের পার্শ্বদকে নিজের কাছেই আনবে এখন পার্শ্বদেহের পতন হয় শুনে অনেকে ভয় পেয়ে গেল তাহলে বৈকুণ্ঠেও শান্তি নেই বাবা না সেই কথা নয় কথাটা ভুল সিদ্ধান্ত ন যদ্গত্যানিবর্তন তে তাম পারমান এটা ঠিকই কথা যেখানে গেলে আমার বৈজন আর পতন হতে হয় না সেই ধামটাকেই আমার ধাম বলে বৈকুণ্ঠ এখানে ভগবত ইচ্ছায় ভক্তগণকে আসতে হয় নিত্যধাম বৃন্দাবন থেকে গুরুবর্গ সব এসছেন সব রাধারানীর পার্শ্বদ সব পরিকরি সব এসছেন এই জগতে কীভাবে বিতরণ করে সব পুরুষ দেব ধারণ করে কে কেউ শিলভক্তি দ্বৈত মহাদবগুশ্রী মহারাজ কেউ পরম পুজোবাদ শ্রী শিলভক্তি শ্রী শ্রীধরগ্রী মহারাজ বিভিন্ন রূপ ধারণ করে এসছেন কিন্তু তারা সব ओपर से भगवान इच्छा तुम्हें जो जगत के कृपा करो पतन नय से ही पतन भगवान इच्छा त्यक्रे चले जा पतन बोलना ये पतन नय भगवान इच्छा होश्न हल जे ए मध्य एम भक्ति आप्लूत हो गल चतुस् मध्य क्य भावे बोल यथा कि हल তসদ নয়নস পদার কিঞ্জল কমিশ মকরান্দ বা অন্তর্গত স বিবরে চেষোভ অক্ষরজুষা মোপী চি নজন্ত স অরিন্দ নয় পদার মকরন্দায়ু অন্তর্গত সবিবরণ চকার তেসাম সংর চিত্ত এরা তো অক্ষর যুষাম অপি ও একাক্ষরের পরব্রহ্মের আধার করতে। এখন তাদের কি হল বলে এদের মনের মধ্যে বিকার চলে এলো প্রেমের বিকার কিভাবে ওই এই যে তস্যারবিন্দ নয়নেশ্ব পদারবিন্দঞ্জলকে বায়ু বলছে যখনই ভগবান সন্মুখে এলেন ভগবানের চরণে যে তুলসী দল দিয়ে পুজো করা আছে আর সে সৌগন্ধ বেরোচ্ছে ভগবানের গা থেকে চরণ থেকে অপূর্ব সুবাস আর পদ্মফুলের মালা চারিদিকে অপূর্ব এই চরণ থেকে যে সুবাসটা এসছে এই সুবাসটা এই বাস কি করেছে ঋষিগণের ভেতরে চলে গেছে ভেতরে এজিটেশন হল একটা এসে গেল টোটাল একটা চেঞ্জ কিরকম আগে ছিল যাই বৈকুণ্ঠে গেছে ব্রহ্মার কাছে হরিকথা শুনতে শিখি এখন প্রত্যক্ষ সেই ভগবানের কাছে এখানে বৈকুণ্ঠে এসে এই যে বৈকুণ্ঠের বাতাবরণ তারপর ভগবানের চরণে নিবেদিত তুলসী গন্ধ মকরন্দ বায়ু এইসব যেই নাকে গেল, গিয়ে ভেতরে নেশাগ্রস্ত হলো কি হলো ভক্তি উদ্রেক হয়ে গেল সেই জন্য হচ্ছে বিশেষ রূপে ভেতরে সম্যকরূপে খুব সৃষ্টি করেছে এবারে ভেতরে আর সেই সব পূর্বের ভাব আর নেই সংশোভম অক্ষর নেই করতেন এই শব্দ এইটাই সৃষ্টির আদি বীজ এটাকেই তারা ধ্যান করতেন এখন এই অবস্থা হওয়ার পর তাদের এখন পরিবর্তন হয়ে গেল পুরো জীবন পরিবর্তন হয়ে গেল হয়ে গিয়ে এবার কুমারা উঁচু কুমারা যখন ভগবানের কাছে এভাবে প্রার্থনা করলেন ভগবান বললার কোন চিন্তা নেই তোমাদের আমার ইচ্ছাতেই এরকম হয়েছে আমার ইচ্ছাতেই তোমাদের মধ্যে তোমরা যে অভিসাব দিয়েছ এটা আমার ইচ্ছা আমি তোমাদের কণ্ঠে এসে এটা বলিয়েছি আমার ইচ্ছা আর জয় বিজয় বলে কোনো চিন্তা নেই ভয় নেই তোমরা যাও সময় মতো আবার আমার কাছেই চলে আসবে বেশি দিন না অল্প কদিন লীলা করি করে এইভাবে সরস অধ্যায় তোল ভগবান ওয়াচো ভগবান বলছেন ব্রহ্মা উবাচ ব্রহ্মার কাছ থেকে প্রথমে শুনলেন ব্রহ্মবাচ ইতি তৃণতাম তেসাম মনিনাম যোগ প্রতিনন্দ ধর্মামগাত এদম বৈকুণ্ঠ নিলয় বিভূ বলছেন কি ব্রহ্মা করলেন হে দেবগণ বৈকুণ্ঠবাসী ভগবান এই মহাযুগী মুনিগণের স্তব শবন করলেন মুনিরা স্তব্ভ করলেন ভগবান আনন্দ উপাস পূর্ব ভগবান বললেন ভগবান উবাচ ভগবান এই যখন চতুষ্ণ ভগবানের স্টপ করেছিলেন ভগবান সামনে আসার পর তাদের প্রেমেতে গতগত হয়ে গেল গন্ধ নাকে গিয়ে এবার প্রেমেতে গতগত বলতে আরম্ভ ভগবানের স্টপ করেছেন তখন ভগবান এবার স্টপ করা স্টপ শুনে সন্তুষ্ট হয়েছিলেন এবং সন্তুষ্ট হওয়ার পর এবার ভগবান বলছেন তাদেরকে যে এই যে দুজন দেখছ ভগবান বলছেন সে ভগবান বা চো এ তৌ বলছেন এই দুই ব্যক্তির নাম জয় আর বিজয় আমার দুজন দ্বার পা পরে কিন্তু যেহেতু আমাকে তুচ্ছ করে তোমাদের অতিশয় অনুচিত ব্যবহার করেছে ভগবান কিন্তু প্রেরণা দিয়েছেন চক্রবর্তীবাদ বলেছেন যাই হোক এখন বলছেন এটা এখানকার সিদ্ধান্ত গৌড়ীয় সিদ্ধান্ত এটা নয় এটা যারা এই মূলটা করেছেন এরা যা সেরকম জানেন না এই এরকম লিখেছে অর্থাৎ এটা বাস্তবিক পক্ষে এরম কথা নয় ওইটার কদত্তিকৃত্য মান কথাটা ঠিকই বাজ্যদৃষ্টিতে তো ভগবানের ভগবানের ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তগণ নিজের প্রাণের থেকে অধিক আর তাদেরকে কদত্তিকৃত করেছে অর্থাৎ তাদেরকে একটু অসৎ ব্যবহার করেছে সেই জন্য ভগবান বাজ্যদৃষ্ঠির বলছেন ঠিকই যদব ইয়দ বহবাক্রমম অতিক্রমম তোমাদের অতিক্রম করেছে এরকম কাজেই তাদের একটা সমুচিত দণ্ড দেয়া হয়েছে তোমরা আপনারা যে দিই দিয়ে তোমরা যে দিয়ে তোমরা যে দিয়েছ সে দণ্ড আমি দণ্ড অঙ্গীকার করলাম এই দণ্ড আমিই করেছি এতে দুঃখ পাওয়ার কিছু নেই এইভাবে সেখান থেকে আস্তে সেই জয় বিজয়ের পতন হতে আরম্ভ করল জয় বিজয়ের পতন হতে আরম্ভ করল জয় বিজয় আস্তে পড়ে যাচ্ছেন এবং সেই জয় বিজয় এসে এবার ঠিক সেই সময়তে এবার কশ্যপের বীর্যকে আশ্রয় করে দ্বিতির গর্ভেতে প্রবেশ করে বোঝা গেল কী বলল দ্বিতির গর্ভেতে প্রবেশ করেছেন द्वितर गर्भे बड़े ए गर्भ सच्चारित द्वितीय गर्भ प्रसव करब द्विती गर्भ प्रसव करब द्वितीय गर्भ प्रसव करारे से प्रसव करारे जगते विभिन्न अमंगल देखा दीते आरम्भ कर द्वितर गर्भ प्रसवर पर विशाल एक अमंग चारिदी के सब चारिदी के जान का বিভিন্ন অমঙ্গলের ছিন্ন বিনামেঘে বজ্রপাত রক্ত বৃষ্টি হচ্ছে বজ্রপাত বিভিন্ন রকম অমঙ্গল দেখা দিচ্ছে এইভাবে যখন কি হল যখন পড়লেন তারপরে সেই সেই এই এই যঠরাধম তারা বিবৎস আকার ধারণ করব আস্তে আছে যে দ্বিতের নিবিষ্ট কস্যপ তেজ মূলবানম যেটা বললাম এক্ষুনি তারপর এরা যখন আবির্বা বললেন তখন জগতে অমঙ্গল দেখা দিতাম চারিদিকে বায়ু উৎপাত হচ্ছে ঝড় উঠছে বিভিন্ন রকম অমঙ্গল ছ ছ করে আওয়াজ করছে শিয়াল কুকুর বিভিন্ন রকম চারিদিকে অমঙ্গল উল্কা হচ্ছে গ্রহগুলো নড়ে যাচ্ছে এই কি বিভিন্ন রকম সব উৎপাদ হ্যাঁ তারপর দ্বিতীয় কী করল দ্বিতিস্তু ভর্তুর আদেশাদ অপত্য পরিসংখী পূর্ণে বর্ষ সত্য সাধী পুত্র প্রসব করলেন একশো বছর তার গর্ভ থাকল হ্যাঁ এবার তারপরে তো তার এবার প্রসব হলো দিব্য একশো বছর পর এখন সেখানে এই সব মঙ্গল দেখা দিতে আরম্ভ করলো এইবার এই ছেলের দুধে যে জন্মালো এর মধ্যে কথা হলো কে বড়ো কে ছোটো এর প্রশ্ন আসছে জানা দুটো সন্তান তো একসঙ্গে জন্ম হয় না একটা সন্তান আগে একটা সন্ধান পরে কিন্তু যে সন্ধানটা আগে জন্মালো সেই সন্তানটা হচ্ছে ছোটো বলল পাখলের কথায় কী বলেন্টো বল্টা ঠিকই বলেছে কথাগুলো বুঝতে হবে যে সন্তানটা নিষেখ হয়েছে গর্বের প্রথম নিষেখ ফার্টিলাইজেশান সেই সন্তানটাকে আগে কাউন্ট করছে সেটা পেছনে থাকে আর যেটা পরে ফার্টিলাইজ হয়েছে সেটা আগে বেরোবে তাহলে যে সন্তানটা আগে আবির্ভাব পরে এবার এরা যেটা বড় হতে থাকলো বিবৎস যত বড় হচ্ছে তত জগতের অমঙ্গল ভাবে ভাবে কি শরীরে বাবা বিশাল শরীর গায়ে কাঞ্চন বরণ একেবারে গদা নিয়ে এরকম দৌড়াচ্ছে গায়ে যা শক্তি শক্তি কোথায় রাখবে গায়ে ফুটছে না শক্তি এখানে দুম করে একটা ঘুষি মারে গুঁড়িয়ে যাচ্ছে পাহাড়ে গিয়ে দুম করে একটা ঘুষি হাত চুল কাচ্ছে পাহাড়ে গিয়ে ঘুষি মারলো দু গুঁড়িয়ে গেলো পাহাড়টা এরকম ধরনের শক্তি বরুণের কাছে গিয়ে বলছে তুমি শুনেছি তুমি নাকি এরকম যোগ্য করেছো করেছো স্বামী আস আমার সঙ্গে একটু লড়াই করতো আমার গায়ে আমার গায়ে বলছেন তা আমার হাত পাত চুলকাচ্ছে কেউ নেই এটা লড়াই করার একটু দুর্বল সব চারিদিকে উনি বলছেন আমি তোমার কি লড়াই করব তোমার লড়াই করার যোগ্য ব্যক্তি আছে দাঁড়াও একটু হৌ তার সঙ্গে লড়াই করলে তুই তারপরে যখন পড়ে থাকবে তোমার চারিদিকে শিয়াল আর কুকুর করবে একটু দাঁড়াও তুমি বানের যখন বানাসোর যখন অহংকার হয়েছিল শঙ্কর ভগবানের থেকে কীভাবে সব কিছু পেলো এবং শঙ্করগঞ্জে শঙ্করগঞ্জে গুরুদেব আপনার সঙ্গে একটু লড়াই করবো আসুন গাছগুলোকে হাতগুলোকে কচুকাটা করবে সব হাত কচুকাটা। তার আগে কিন্তু এই এতগুলো হাতে একসঙ্গে ডুমরু বাজাত শঙ্করে দুম দাম করে নাচতো পৃথিবী এক সঙ্গে শঙ্করে যখন আরতি করত বানাসু দেখলে অবাক হয়ে যাবে সব ডুমরু কাঁচ সব হাতে নিয়ে এতগুলো হাত দুম দাম করে নাচছে একেবারে চারিদিকে প্রলয়কালের মতো হ্যাঁ সেই হাত শঙ্কর বলল তোমার অভিমান হয়েছে দাঁড়াও তুমি হ্যাঁ এবার কচু কাটা করলেন ভগবান পরে সব হাত ফেলে দিলেন ভগবান দর্পহারি অভিমান সহ্য করে না অভিমান করবে না সেই জন্য এখানে কি হলো হিরণ্ডু কশিবু হিরণ না কে জন্ম হলো তারপরে এই দিগ্বিজয় করতে আরম্ভ করলো ছুটে ইন্দ্রের কাছে যায় ইন্দ্র নুপুরের আওয়াজ পেয়ে খবর পেয়েছে ওরে বাপরে আসছে সঙ্গে সঙ্গে দৌড় সব কাঁচা খুলে যায় দৌড়ে পালিয়ে পথ পায় না সব চলে যাচ্ছে সচিব বললো তুমি রাস্তা তোমার রাস্তা তুমি দেখো পাই এরকম অবস্থা কিছু করার নেই অত্যন্ত শক্তিমান এইভাবে যখন দেবতারা পালায় এখন একে কি করবে কিছু করার নেই শেষে যখন লাস্টে বরুনের কাছে গিয়ে আমি আস্পন করলো বরুণ দেখো তোমার ব্যবস্থা হবে কোনো চিন্তার কিছু নেই হ্যাঁ তোমাকে ব্যবস্থা হবে তুমি যুদ্ধ করে শান্তি পাবে তোমার গায়ে যা শক্তি তোমার সঙ্গে আমি আর কি লড়াই করব যা ব্যবস্থা হবে তোমার এই যে বলছেন বরুণ লাস্টে উত্তর দিলেন কি বরুন যে উত্তরটা দিচ্ছে সেটাই আমি বাংলায় বলে দিলাম তোম বীর আরাধ অভিপদ্য বিস্ময় তোমার চারিদিকে থাকবে। তুমি রণমার্গ কবি তুমি তো রণ অর্থাৎ যুদ্ধের জন্য ঘুরছো যুদ্ধের জন্য যুদ্ধের রস আস্বাদনের জন্য তুমি ব্যস্ত হয়ে পড়েছো তোমার সঙ্গে যুদ্ধ করে জগতের কেউই পারবে সুবিধা হবে না তোমার আনন্দও লাগবে না তোমার সঙ্গে আনন্দ লাগবে কে পশান সেই পুরাণ পুরুষ পুরাতন পুরুষ আদি পুরুষ সেই ভগবান তার সঙ্গে তোমার লড়াই হলে ভালো য সংযুগে তাম রণমার্গ কে বিদম বেদম আরাধী অসুর অসুরর বলছে অসুরর সভের সবে ঘৃণতে বলছেন তোমাকে যুদ্ধ দিয়ে সন্তুষ্ট হতে পারে এমন পুরুষ তো কেউ নেই ওই পুরাতন পুরুষ সন্তোষ জন্মাতে পারে অতএব তুমি তার নিকট গরম করো তোমার ন্যায় আহ সুরজন যারা বীর পুরুষ আছেন তোমার ন্যায় তাদের রণকণুয়ান এই যুদ্ধ করার জন্য যে হাত চুল কাচ্ছে এটা তোমার ওইখানে গিয়ে তোমার এই চুলকানিটা সারবে তোমাকে বলে দিলাম এইভাবে সে এখন খুঁজতে আরম্ভ করলো তাহলে সেই ব্যক্তি কোথায় আছে যে ব্যক্তির কথা বলা হলো বরুণজি মহারাজ বললেন কোথায় আছে এটা অন্বেষণ করতে আরম্ভ করলো। অন্বেষণ করতে করতে হরের বিদিতা গতিমঙ্গ নারদাত রসাত আলম নির্বিবি সে ত্বরানিত হয় সব কেমিস্ট্রির ক্যাটালিস্টের কাজ করে মানে তাড়াতাড়ি যেন হয়। জি এমন কাজ করবে দেরি করবেদ সামনে এসে গেল নারদ জিকে বলছি ও তুমি খুঁজছো তো ওই ওখানে আছে যাও তাড়াতাড়ি ওই একা খুঁজলে কোথায় কোথায় যাবে একা খুঁজলে খুঁজে মরবে বেচারা কষ্ট হবে ওর কষ্টের অবসান করে দিল নারদ এসে হ্যাঁ কর্ণ জলে মহামান বলছেন মৈত্রাক্ত সন্তোষ জন্মাল যাক পাওয়া গেছে একজনের সঙ্গে লড়াই করে যাবে তাতে তিনি যে তাকে সমরসায়ী হইবার কথা বললেন তাতে আমাকে আর সয়নে আমাকে যুদ্ধতে ফেলে দেবে ও বলেছে যে বলতেই পারে হ্যাঁ ও কি না এখন কোথায় আছে সে মালটা কোথায় খুঁজতে হবে এখন খুঁজে তদন্ত নারদ মুখাত নারদের মুখে এই কথাটা যখন খবর পেল যে ওই তোমার রসাতলে আছে তাই নাকি রসাতলে যাই আর সেখানে গিয়ে সত্যিই দেখে দদর্শিজিতম ধরা ধরম প্রণীয় উগ্রদংা সম বলছেন মুসনন্তমা মুষ্ণন্ত্রিয় অরুণ চাহ আমরা বনে দেখা যায় পশু হঠাৎ জলের মধ্যে গেল বাবা আশ্চর্য ব্যাপার হ্যাঁ আর পৃথিবীটাকে দাঁতে নিয়ে আমরা উঠছে এবার আশ্চর্য ব্যাপার তো এরকম গোয়াতে গেলো অর্ধেক পশু আর্ধেক মানুষের মতো এবার আমি যে আলোচনা করেছিলাম দুই বরাহের ভাবের কথা বলেছিলাম এক হচ্ছে প্রথমে তিনি সেই পৃথিবীকে তুলে অন্তর্ধান করেছিলেন দ্বিতীয় এই যে যুদ্ধটা দেখছেন অসুরকে অর্থাৎ দ্বিতীয়বার এই দুটোকে এক সঙ্গে বর্ণনা করায় সঙ্গে ঘটনাটা হচ্ছে অনেকে বুঝতে পারেন না কি হল বাবা এইজন্য প্রথমে পৃথিবীকে উঠিয়ে দিয়ে প্রথমে অন্তর্ধান করেছিলেন আর কাজ পরের পরেরবারে যখন এসছেন তখন অসুরকে উদ্ধার করলেন এবার যাকে বলে এবার চোখ রাঙিয়েছে অহিনম বলছেন অহিনম মেহি অজ্ঞ মহিম বিমুঞ্চ পৃথিবীটা ছাড় কে তুই পৃথিবীটা নিয়ে যাচ্ছিস রামভাবে বিমুঞ্চ মহিং ন বিমুং চৃজা বিশ্বসৃজে বিশ্বস্রীজে সৃজেয় অর্পিতা অর্পিতা আমাদেরকে পৃথিবীটা ব্রহ্মা দিয়েছে তো ছেড়ে দে তখন এখানে যখন গালাগাল দিতে আরম্ভ করছে বারবার অনেক ছোট বড় কথা বলে ভগবান প্রথমে কোনো কথা উত্তর দিচ্ছেন না অনেক ছোট বড় কথা বলতে আরম্ভ করলো গালাগাল আদি সব অসহ্য সব বলতে আরম্ভ করলো তারপরে ভগবান উত্তর দিচ্ছেন ভগবান উত্তর দিচ্ছেন ভগবান বলছেন সত্যম হ্যাঁ ঠিক বলেছিস তুই সত্যম বয়ংঘ বনগোচরা মৃগা যুস্মৃগে গ্রাম সিংহান হ্যাঁ বলছেন অহে আমরা জলচর বড়া হ তুই তো বলছি জলচর পশু করতে গেলে রে বাবা হ্যাঁ সত্য তোর মতো কুকুরকে অন্বেষণ করার জন্য আমি খুঁজছি গ্রাম্য সিংহ বললো না কুকুরের এক নাম হল গ্রাম সিংহ কুকুরে এক নাম ভগবান এই যে গ্রাম সিংহ কে কুকুর কে খুঁজে বেড়াচ্ছি আমরা ন মৃত্যুপাশীর বীরা বিকথনম তব ঘৃণন্তী অবদ্র। হ্যাঁ तु तो पासे बद्धो। जारा बीर। तारा कथा कथा ना बड़ो बड़ो ना तुई जा मृत्युपा से बदगन बीरगणिकारय न्यासरा रसौ रसौ कसाम गत रियो गा द्रावितिष्टामह अथापि कथित অযৌ স্তেয়ং উৎপাদ্য বৈরম বলছে এখানে আমরা জলচরবাসী হরণ করতে তুই আমাদের গদা দিয়ে সমস্ত শাসন করতে এসছিস আমাদের ভষ্টশ্রী পলায়ন পরণ পলায়ন করাচ্ছিস তুই তোর এটা ক্ষমতা দেখছিস তথ্য আমরা কোনো আমরা কোনো প্রকারে কায়ক এখানে রয়েছি অথবা আমাদেরকে যুদ্ধ আমা অথবা আমাদেরকে যুদ্ধে থাকতেই হবে বলমানের সহিত বিরোধ উৎপন্ন করেছি কোথা গিয়ে আত্মরক্ষা করতে পারবো অর্থাৎ যুদ্ধ তো সঙ্গে করবই এই কথার মানে এইভাবে যখন যুদ্ধ নিশ্চিত হয়ে গেল এবার এই দ্বৈত কী করলেন ছুটে গিয়ে গদার বাড়ি দুমদাম ভগবানকে মাত্র আরম্ভ করল ভগবানকে যখন মাত্র আরম্ভ করলেন ভগবান এবার মানলেন আস্তে আস্তে করলেন করতে করতে অসুরের হাতে গদা পড়ে গেল। পরি যাওয়ার পর সে লজ্জায় গদা তুলছে না ভগবান বলছে এই গদা তোল গদা তো এই সময় যুদ্ধের সময় লজ্জা ভজ্জা কি তোল গদা এদিকে দেবতারা সব রয়েছেন দেবতারা আকাশে থেকে স্তপ করছেন ভগবান আপনি এ সময় নষ্ট করবেন না একে এই ল্যাজে সাপের সঙ্গে যেমন খেলে গরুর জন খেলে সাপ গরুর ভগবান সেরকম একে খেলাচ্ছে দেবতারা ভয় পেয়ে দেব ভগবান নাশ করুন এরা অভিজিৎ বেলা আছে অভিজিত নক্ষত্র এই সময়তেই দেবতাদের অনুকূল সময় ভগবানকে প্রার্থনা করছেন ভগবান এ পাপকে নাশ করুন তাড়াতাড়ি আর ভগবান ততোর সঙ্গে খেলা করছে এখানে একবার যা ওখানে একবার যা এখানে খুঁড় দিয়ে ওকে ধাক্কা দেয় চলে যায় আবার উঠে আবার ভগবানকে মারে এইরকম বিভিন্ন ধরনের খেলা করছেন সা যুদ্ধরাধন করছেন এবার করতে করতে গদায়াম অপবৃদ্ধা হাহাকারে বিনের মা সু সুরানুরক্তা সুনর বিবহু বলছেন কি এইভাবে যখন তখন ভগবান ভগবানের হাত থেকে আবার অস্ত পড়ে গেছিল ভগবানের হাত থেকে সেইখানে দেবতারা তো হাহাকার করছে এ ভগবানের হাত অস্ত পরে গেছে ভয় পাচ্ছেন এইভাবে যখন পুহার মারামারি সব চলছে করতে করতে শেষে ভগবান কী করলেন দেবতাদেরকে প্রস প্রসন্ন করালেন করে কি করলেন এই অসুরের এ হনও এইখানে নিজের সামনের খুঁড় দিয়ে যে সামনে এক এখানে বাড়ি মারলেন বাড়ি মারার সঙ্গে সঙ্গে এখান দিয়ে ও ছিটকে পড়ে গেল গিয়ে মুখে রক্ত উঠতে উঠতে এবার আস্তে আস্তে রক্ত বেরোতে ও দেহ ছাড়ল এইভাবে সেই কাকে মারলেন হিরণ্যাক্ষকে হিরণ্যকুসুব বেঁচে আছে হিরণ্যকুসুবুর কিছু হয়নি হিরণ্যাক্ষ ভিজে রইলেন হিরণ্যাক্ষ এবার কান্নাকাটি আরম্ভ করেছেন আমার ছোট ভাইটাকে মেরে ফেলল এরকম দেখব আমি কি করা যায় তার প্রতিশোধ নেবো এইভাবে প্রতিশোধ নেয়ার জন্য আমরা সপ্তম স্কন্দে দেখি যে তিনি তাকে আবার কৃপা করার জন্য নৃসিংহদেব আবার তাকে উদ্ধার করলেন পরে পরে আমরা দেখেছিলাম এইভাবে ভগবান पृथ्वी उत समस्त रेखे दिल्ली देवतारा एक विंश अंधुर वाच স্বয়ং স্বয়ং বলছেন স্বয়ংভূ অশ্চ মনের মনের বংশ পরমস কচ্ছতা এই যে বলছেন মনুর যে বংশ সেই মনু কালকে একজন কোন মনু মহারাজ আরে কোন মনু স্বয়ংভু মন পিবৎসান মনুর কথা তো বলা হয়নি স্বয়ং মনুর কথা মনু তো অনেক রকম আছেন প্রচুর অনেক মনু আছে এটা সয়ং মনু সব মনুরে এই সব কথা চলছে এখন বংশের সব কথা শুনতে চাইছেন প্রিয় ব্রতান বইা ধর্মম যুগ যুগু বচেন যুগুপু সপ্তদীপবতী হ্যাঁ আর তৎস বই দিতা ব্রহ্মন দেবহুতি বিশ্রুতা কাহিনী প্রজাপ র বিদুজি মহারাজ তাদের এক কন্যা ছিল সেটা দেবাহুতি সেই দেবাহুতি সে নিজে জন্মবার পর নারদ নারদের কাছ থেকে বিভিন্ন কাছ থেকে শুনেছে করদমের প্রতাপ করদম ঋষির করদম ঋষির সৌন্দর্য কদম ঋষির বল বীর্য ভজন প্রভাব শুনে কদম ঋষিকে বিয়ে করবে এটা ঠিক করেছে কে দেবাহুতি এবার এই দেবাহুতির কথা বলতে গিয়ে আমি অল্পের ওপর বলি করদম ঋষি আদেশ পেয়েছেন সৃষ্টিবর্ধনের জন্য কিন্তু সৃষ্টির পূর্বে তিনি কঠোর ভজন আরম্ভ করেন তপস্যা ভগবান সন্তুষ্ট হয়েছিলেন বিন্দু সরোবরের তীরে সেই বিন্দু সরোবর নাম হলো কেন সেখানে যখন করদম ঋষি এরকম ভজন করেছেন ভগবান আবির্ভাব হয়েছেন হয়ে দাঁড়িয়ে রয়েছে। আর তার এরকম রকম ভজন এরকম দেখে তার প্রেম দেখে ভগবানের নিজের কান্না পেয়ে গেছে ভগবান নিজে হঠাৎ ওর এরকম আরতি দেখে ভগবান কেঁদে ফেলেছিলেন ভগবানের এই চোখের জলটা ওই সরোবরে পড়েছিল ওইটার দাম বিন্দু সরোবর পবিত্র সরোবর সিদ্ধমণি ঋষিরা সেখানে বিচরণ করে। এখন সেই করার পর ভগবান যখন দর্শন দিলেন ভগবান বললেন আমি জানি তুমি কি জন্য তপস্যা কর তোমার ওপর আদেশ আছে সৃষ্টি বৃদ্ধির জন্য তো তুমি উপযুক্ত ভারজা কোথায় পাবে তুমি তার তো তোমার কাছে আমি বলেই যাচ্ছি খুব শীঘ্রই তোমার কাছে দু এক দিনের মধ্যে তোমার কাছে আসবে স্বয়ং মনু আসবে বিমানে করে তার কন্যাকে নিয়ে আসবে শতরূপাকেও নিয়ে আসবে এসে তোমার কাছে কন্যা স্বয়ং দিয়ে যাবে তোমাকে আর কন্যা খুঁজতে হবে না তারাই আসবে তো বিন্দু তারা তিনি বসে রয়েছেন বসে রার পর ভজন করছেন হঠাৎ দেখেন একদিন বিমানে করে বিমানে করে এবং শতরূপা মনুক সেই কন্যাকে নিয়ে এসছেন কন্যাকে এনে সেখানে ঋষিচরণে প্রার্থনা করছেন মুনি আমরা তো জানি আপনি শুনেছি গৃহী গৃহস্থ ধর্ম করবেন কিন্তু আমার কন্যা আছে যে অপূর্ব সব দিয়ে আপনার উপযুক্ত আপনি দেখতেও পারেন আমি নিজে বানিয়ে বলছি না এই কন্যা সদৃশ্য খুবই তো আপনি যদি একে স্বীকার করেন বিনয়ভাবে আজ অযাচিতভাবে আপনার কাছে যে সুবর্ণ সৃযোগ ভগবান পাঠিয়েছেন ব্রহ্মাও উপদেশ করেছিলেন তো এখন এটাকে যদি আপনি প্রত্যাখ্যান করেন সেটা কেমন হয় তো করদম ঋষি বললেন না ভগবানের ইচ্ছায় যেটা এসছে সেটা আমি করব না আর আমি জানি বিশাবসু নামক যে গন্ধর্ব আছে সে যখন প্রাসাদের ছাদের ওপর এই কন্যা যখন বল ছোট বল নিয়ে খেলা করছিল বিশ্ববসু বিমানে করে যাচ্ছিল সেই কন্যা সৌন্দর্য দিকে ওখানে প্রায় মুর্ছা গেছিল বিমান ফিমান ফেলে দিয়ে অজ্ঞান এ কন্যা এমন সুন্দর সেই কন্যা একে বিবাহ করব না তো হয় না ঠিক আছে করব। তা এখানেই সব সম্পত্তি সব এনেছিলেন বিবাহ আদি দিলেন বিবাহ দেওয়ার পরেতে কন্যাকে জড়িয়ে ধরে মন প্রচুর কান্না করলেন যে তোকে ছেড়ে মা যেতে হচ্ছে কী করবো মানে কন্যাও কাঁদলেন স্বামী সেবা করিস ভালো করে সব পাবি সত্যিই তাই এবার দীর্ঘদিন ধরে এবার স্বামী সেবা করতে আরম্ভ করলেন এমন সেবা করলেন যে সেবা জগতে সুদর্ভ দিনের পর দিন বছরের পর বছর কতদিন বিবাহ হয়ে গেছে প্রশ্ন আনেন না কোন স্বামীর কাছে কোনো আবদান নেই কোন প্রশ্ন আনে কিছু নেই খালি তপস্যা করছে একদিন কষ্ট ঋষি বললেন যে অনেক কষ্ট করলে দেবী আমার জন্য এবার তোমার যা প্রয়োজন সেগুলো সংসার করেছি তো সংসার নামে তো সংসার হলে হবে না সংসার চাই চলো বলে এবার তাকে যোগের বিভূতি আবিষ্কার করলেন সেই বিভূতি মানে স্বর্গের দেবতারা পাগল হয়ে যাবে সে দেখেনি কোনো জন্মে এবার কশব ঋষি নিজের শরীরকে সাত রূপে ভাগ বিভা এ করে দিলেন প্রকাশ করলেন করে এবার এই বিমান চলছেন বিভিন্ন জায়গায় হিমালয়ে পুষ্পক মানে পুষ্পবনে এদিক ওদিক হ্যাঁ বিভিন্ন জায়গায় সব বিমানে করে বিমানটা চলছে বিভিন্ন পরিকর বৈশিষ্ট্য সবখানে সেবা করছে তার তার আগে বলা ছিল সেটা হচ্ছে যে মনুপুত্রী তার শরীর একেবারে জীর্ণ হয়ে গেছিল তাকে ঔষধি রসের মধ্যে রদের মধ্যে স্নান করতে বললেন যেই জলে ডুবেছেন দেখেন অনেক পরিকরই সব রয়েছে তাকে পরিচর্যা করা হচ্ছে তারা বললো দেবী তোমাকে কি করব সেবা করছে চান স্নান করালেন বিভিন্ন ঔষধি দিয়ে তারপরে যখন উঠলেন সে আগের মতো রূপ হয়ে গেল এখন তো শুকিয়ে গেছিলেন করে তাকে বিভিন্ন বিভিন্ন চোব্ব চস্য ভজন করালেন সেই আগের মতো রূপ ফিরে পেলেন এবার স্বামীর সঙ্গে বিচরণ করতে লাগ বিচার করতে লাগলেন এবং তারপরেতে তান নটা কন্যা জন্মেছিল নয় কন্যা এই কন্যাগুলোকে রেখে এবার আমি অল্পের উপরে বলছি বিস্তৃতভাবে বলো আর সময় নেই এবার তারপর কশ্যপ ঋষি বলছে তোমার সঙ্গে তো কথাই ছিল আমার যখন কন্যাকে দিতে এসেছিলো তখনই বলেছিল আমি সেই পর্যন্ত সংসারে থাকবো জেনে রাখুন এটা জেনে যদি বিবাহ দিতে হয় দিন যখনই সন্তানাদি হবে আমি কিন্তু চলে যাব সন্ন্যাস তো বললো ঠিক আছে আপনি এখন কী তো বললো স্বামী যা বলবে তাই এখন নটা কন্যার বিবাহের তো ব্যাপার আছে কদ্যম বলছেন কদ্যম ঋষি বলছেন আমি এবার সন্ন্যাসী যাবো তোমার সঙ্গে তো কথাই ছিল এখন দেবী সন্যাসে আরম্ভ যাবেন আপনি কিন্তু নটা কন্যার বিবাহ আদি কে দেবে আমি তো অবলা আমি তো কিছুই জানি না আর ভগবানের আদেশ যে আমি নিজ বীর্যতে নিজ এতে নিজ অংশে জন্মাবো রূপে মনে পড়ে গেল ঠিক আছে ভগবানের ইচ্ছা রয়ে গেলেন কন্যা আদি সব বিবাহ দিলেন বিভিন্ন ঋষি মুনি ঋষির স্বর্ণে তাদের বিবাহ দিয়ে বিদায় দিলেন এবার উপযুক্ত সময়েতে উপযুক্ত সময়তে আমাদের কপিলজি ভগবান নিজ আবির্ভাব হলেন সং যোগের দিনে প্রবর্তা এই সাংখ্যযোগ সম্বন্ধে আমি এই কার্তিক মাসেতে বিস্তৃতভাবে বর্ণনা করা আছে সেগুলো সব তোলা আছে যারা শুনতে চান শুনতে পারেন বিস্তৃতভাবে এগুলো তোলা রাখা আছে বারবার এগুলো বর্ণনা করা আমি পাচ্ছি না সময়ের অল্পতার জন্য তা এবার এইবার কি হলো করদম ঋষির এইসব সংসার হলো তারপরে শুক্ল অর্থাৎ সেই কপিল দেবাহতীর গর্ভে কপিলের জন্ম হলো কপিলের আবির্ভাব কপিলজী মহারাজ কি জয় কপিলজী মহারাজ আবির্ভাব হওয়ার পর কপিলজী মহারাজ কেন হয়েছেন দেবাহতী সেই বিন্দু সরোবরের তীরে স্বামী চলে যাওয়ার পর তীব্র তপস্যা করতে করতে ভজন করতে করতে জীবন কাটাচ্ছেন অপূর্ব আর সেই সময় কপিলজী মহারাজ মায়ের কাছে সে তত্ত্বগ্রাম বলতে আরম্ভ করলেন তখন দেবীর খেয়াল পড়লো এ তো আমার ছেলে নয় ছেলে রূপে এসেছে। ভগবান তার কাছে কাতর হয়ে প্রার্থনা করতে আরম্ভ করলেন তখন সব তত্ত্ব শঙ্খ তত্ত্ব সব প্রকৃতি পুরুষ যোগ ইত্যাদি সব বর্ণনা করলেন করার পরেতে তার সিদ্ধিলাভ হলো সেই বিন্দু সরোবরের তীরে আর বিন্দু সরোবর তীরে সিদ্ধিলাভ করার পর সেই সিদ্ধচারণ আদি সব এখনও সেইখানে বিচরণ করেন আর দেবাহতীর প্রশ্ন ছিল নানারকম বই যে সেগুলো আর উত্থাপন করা যাচ্ছে না সময়ে তার উত্তর দিয়েছিলেন সমস্ত আর কপিলজি মহারাজ এই সব সমস্ত উত্তর দেওয়ার পর সব সাংখ্য যোগের সব দ্বিতীয় সব বর্ণনা হয়েছিল হওয়ার ফলেতে এবার চতুর্থ স্কন্দে শঙ্কর ভগবান আদি সব কথা শঙ্কর ভগবানের দক্ষ যজ্ঞ আদি সব কথা হবে চতুর্থ স্কন্দ কাল থেকে আমাদের বাধ্য হয়ে বৈষ্ণবদের আদেশে আমি অযোগ্য হলেও গুরু বৈষ্ণবের আদেশ অনুযায়ী প্রভুপাত গুরুবর্গকে স্মরণ করে চতুর্থ স্কন্ধে এমন কিছু আলোচনা করা হবে যাতে আপনাদের মধ্যে সেই ব্যবস্থা আশীর্বাদ করবেন কৃষ্ণ তিয় অদৈব মনমে প্রাণ প্রয়নসময়ফবিতোধন বিধন কুতো ভজন কুতো বাঞা দুর্শি পাশে পতি পাবনে ভস্যম